হাজার তিনি তার কিতাবটি যখন সাজিয়েছেন প্রথমে তিনি বলছেন কিতাবুত্তহার কিতাবুতারা আগেই বলেছিলাম যে উনি এই কিতাবটিকে কিতাব মানে পর্ব আর প্রত্যেকটি পর্বের নিচে আবহাওয় বা অধ্যায় দিয়ে তিনি সাজিয়েছেন অর্থাৎ ১৬টি পর্বকে ৯৭টি অধ্যায় দিয়ে পর্যায়ক্রমে তিনি আমাদের সুন্দর করে সাজিয়েছেন প্রথম পর্ব সেটি হচ্ছে তাহারাত সম্পর্কে পবিত্রতা সম্পর্কে আমাদের নিঃসন্দেহে পবিত্রতা প্রয়োজন রয়েছে তার আগে বলবো দেখুন পবিত্রতা কিন্তু দুই প্রকার একটা হল বাহ্যিক পবিত্রতা শারীরিক পবিত্রতা আরটা কিন্তু আত্মিক পবিত্রতা অন্তরের পবিত্রতা ভিতরের পবিত্রতা এই জন্য মোহাম্মবুল্লাহ আলামিন মুশ্রিক যারা যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে তাদের সম্পর্কে আল্লাহ বলেন ইনামাল মুশ্রিক মুশ্রিকরা এরা অপবিত্র আসলে কি এদের গায়ে শরীরে কোনো নাপাকি লেগে আছে অপবিত্র বসু বরং তাদের অন্তরের ভিতরে অপবিত্র কারণ যেখানে শ্রিখ রয়েছে কুফরি রয়েছে বিদাত রয়েছে অপসংস্কার রয়েছে যেখানে কুধারণা রয়েছে যত পাপ পঙ্কিলতা রয়েছে যেখানে হিংসা বিদ্বেষ দিয়ে ভরা রয়েছে নিঃসন্দেহে ওই অন্তরটা অপবিত্র নিঃসন্দেহে ওই দিলটা না পাক কেজনে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আত্মহুর ও শাত্রুল ইমান বা আত্মহুর ও শাত্রুল ইমান বাহ্যিক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক তাহলে আর অর্ধেক কি আর অর্ধেক হচ্ছে ভিতরের পবিত্রতা ভিতরের পরিষ্কার করা ভিতরকে সুন্দর করা এজন্য একটা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা শরীর কাপড় স্থান আর তা ভিতরের পবিত্রতা মনে রাখতে হবে ভিতরের পবিত্রতা কি দিয়ে হবে আপনি যদি কাপড়ের মধ্যে সামান লাগান পরিষ্কার হবে আপনি ওয়াশিং মেশিনে দিয়ে কাপড় চুপড় পরিষ্কার করতে পারবেন আপনার শরীরকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আপনি ঘুষিয়ে পরিষ্কার করতে পারবেন কিন্তু আপনি যদি হাজারমন আপনি সাবান সুতা এ আপনার অন্তরের উপর দিয়ে ঘুষে দেন ভিতরের অন্ধকার কালো কি দূর হবে অপবিত্রতা কি যাবে কখনোই যাবে না আর এই ভিতরের অপবিত্রতা ভিতরের এই পঙ্কিলতা অন্ধকার কালো মহিলাকে দূর করার জন্যে প্রয়োজন হলো কি কোরআন এবং সন্না কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা কোরআন সন্ন্যার আলো যখন জ্বলে উঠবে ভিতরে তখন কিন্তু ভিতরের কুফুরি দূর হয়ে যাবে সিঁড়ি দূর হয়ে যাবে বিদাৎ দূর হয়ে যাবে অপসংস্কার দূর হয়ে যাবে যত আজে বাজে জিনিস সব দূর হয়ে যাবে ওইখানে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে ওইখানে হানাহানি মানামানি প্রবণতা দূর হয়ে যাবে ওইখান থেকে যত পঙ্কিলতা যত অন্ধকার সব দূর হবে সেইখানে আপনার আলো জ্বলে আর ভিতরে যখন আলো জ্বলবে এরপরে যখন আমরা বাইরুডটাও পরিষ্কার করে ফেলব বাহ্যিক পরিষ্কারটাও আমরা করে ফেলব আমাদের শরীরটা আমাদের কাপড়গুলি আমাদের স্থানগুলি তখন তো নূর আলার নূর সবই আলো হয়ে যাবে কতই চমৎকার হবে আর এই জন্যে বাহ্যিক পবিত্রতা অর্জন করার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো পানি আর এই পানির অধ্যায় দিয়ে ইমাবিল হাজার রহমতুল্লাহ শুরু করেন বাবুল মিয়াহ বাবুল মিয়া মার বহু মিয়া মানে পানি পানির অধ্যায় পানি না বলে পানির সমূহের অধ্যায় এর বলার পিছনে কারণ হলো যে পানির কিন্তু প্রকার রয়েছে প্রথমত পানি আকাশ থেকে হতে পারে সেটা বৃষ্টির পানি বা বরফ জমে আসতে পারে সেটা নিচ থেকে পানিটা ওঠানো হতে পারে সেটা বরফ গলে হতে পারে সেটা খাল বিলের হতে পারে পুকুরের হতে পারে সেটা নদীর এবং সাগরের হতে পারে কূপ থেকে হতে পারে টিউবওয়েল থেকে হতে পারে তাহলে পানির উৎস যেমন ভিন্ন প্রকার ঠিক পানিরও কিন্তু কিছু প্রকার রয়েছে যেমন একটা পানি পবিত্র পানি আবার একটা পানি নাপাক বা অপবিত্র পানি আবার একটা পানি যেটা কি ছন্দে রয়েছে পবিত্র না অপবিত্র তাহলে বুঝতে পারছি আমরা যে পানির ক্ষেত্রে তিন ধরনের হতে পারে একটা পবিত্র আমরা জানি যে পবিত্র পানি আর একটা হতে পারে আমরা কনফার্ম যে এর মধ্যে কোনো অপবিত্র বস্তু পড়ে গিয়ে সেটা অপবিত্র হয়ে গেছে আবার এমনও হতে পারে যে এই পানিটাকে পবিত্র না অপবিত্র সন্দেহ হতে পারে তাহলে এই যে পানি জারদার আমরা বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা বাহ্যিক পবিত্রতা অর্জন করব সেটা কিন্তু আমাদের জানা দরকার যে পানি কী কী কারণে পানি এটা অপবিত্র হয়ে যায় কোন কোন পানি পবিত্র থাকে তবে আমাদের জেনে নিতে হবে পানির মূল নীতিমালা হল পবিত্র পানি মূলত পবিত্র অপবিত্র যতক্ষণ পর্যন্ত সুসাব্যস্ত না হবে আপনার কাছে ততক্ষণ পর্যন্ত তার অর্থ আপনাকে পবিত্রই নিতে হবে সন্দেহের ক্ষেত্র তাই যদি আপনার সন্দেহ হয় যে পানিটা কি পবিত্র না অপবিত্র তাহলে আপনার যদি কারণও জানা না থাকে এবং অপবিত্রর যে জানার কিছু মাধ্যম পদ্ধতি আমাদের সামনে আসবে সেটা না থাকে তাহলে আপনি পবিত্র জেনে বই পানি দিয়ে আপনি পানি পান করা বা পাকশাক করা বই পানি দিয়ে গোসল করা বই পানি দিয়ে উঁজু করা আপনার জন্য তখন জায়েজ বৈধ হয়ে যাবে আসুন তাহলে আমরা আল্লাহর নবী মোহাম্মদুর রাস্লা সাল্লামের অমিও বাণী বন্ধুগণ একটা কথা আপনাকে স্মরণ করাই দি। এখন যে আপনাদের কাছে আমি পাঠ করব এটা কিন্তু কোনো সাধারণ মানুষের বাণী নয় যখন কোনো রাষ্ট্রপতি বা কোনো বড় মানুষের বাণী যখন পাঠ করা হয় তখন মানুষ অধীর আগ্রহ সহকারে ওটাকে শোনার চেষ্টা করে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করে মোহানব্বুল আলমিন তার পির হাবিব মোহাম্মদুর রসুল্লাহামের মাধ্যমে যে মেসেজ আমাদের কাছে পাঠালেন কোরআন এবং সন্না যে সিলেবাস পাঠালেন অ্যা কমপ্লিট কোড অফ লাইফ এটা যে আমাদের কাছে পাঠালেন এটা আমাদেরকে অধীর হয়ে একান্ত কি বলে প্রেরণা নিয়ে মনোযোগই সহকারে মনোযোগ দিয়ে আমাদের শোনা কিন্তু জরুরি মনে রাখবেন এই যে আমরা পাঠ করবো একটি না। বরং এর মাধ্যমে আপনার দুনিয়ার অ্যাকাউন্ট যেমন বাড়বে আপনি দিক নির্দেশনা পাবেন আপনার আখেরাতের অ্যাকাউন্ট যেটা বলেছিলাম সেখানে কিন্তু এগুলি জমা হতে থাকবে কেমতের মাঠে দেখবেন পৃথিবী বাংলার এ আদর্শ হাদিস আপনি নিয়মিত শুনেছিলেন আমল করেছিলেন তার বহেবেন হাদিস বলার এবং শোনার জন্য মানসিক ভাবে শারীরিক ভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে যে সাহাবাই ক্রাম হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে সবচেয়ে যিনি বেশি হারিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরাই রাজি আল্লাহ তার থেকে বর্ণিত তিনি বলেন আনি হুরাই রাহুল্লাহরি হুয়া হু রোমা ও والحل ميتته اخرجه الاربه وابن ابي شيبه واللفظ له وصاحب ابن خزيمه الترمذي وراه مالك والصافي واحمد برصمي عمرو اي حديثير برناカリ صحابي جليل القدر صحابي ابو هريره رضي الله تعالى عنه تري সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ الشمس পরবর্তীতে নাম الله بن الرحمن ইবনুসারাত দৌসি তিনি এমন দেশের একজন মানুষ সপ্তমী হিজড়িতে ইসলাম গ্রহণ করে তার পুরো জীবনটা এই কোরআন করার জন্য অন্যদের কাছে একান্ত হয়ে গেলেন বাড়িতে ঘরে বাইরে সফরে খেয়ে না খেয়ে এমন আছে আবু রাজি আল্লাহ তালা আনহু এ হানি শিক্ষার জন্যে না খেয়ে থেকে ক্ষুধার জ্বালায় রাস্তার মধ্যে মাটির মধ্যে পড়ে গিয়েছে সে আবহাওয়া রাজা ইসলাম গ্রহণ করে মোহাম্মাল করেছেন এবং আমাদের জন্যে বিরাট এক নবুয়াতের সেই মীরাশ আমাদের কাছে রেখে দিয়েছেন যা বিভিন্ন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে পৃথিবীতে আজ কত মানুষ তার জন্য দোয়া করছেন তার নাম বলছেন তখনই বলছেন ব্রেকের পরে আবারও দর্শক মন্ডলে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন إليكم الكتاب مبصلا والذين آتيناهم من ربك بالحق فلا تكونوا মহানবীর প্রতি নাজেল সর্বশ্রেষ্ঠ বাণীকের বিরুদ্ধে তৌহিদ প্রতিস্থায় মানবতার করলানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদাযাত নিয়ে আলোকিত দেখুন দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয়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 আসসালামু আলাইকুম আহমতুল বিরতির আগে বন্ধুগণ আপনার সঙ্গে আলোচনা করছিলাম জয়ুল কাদার সাহাবি আবু হরে আল্লাহ প্রথমত হাদিস শুনতেন ভুলে যেতেন আল্লাহ নবী আলাতামের কাছে বললেন রাসুল্ল্লাহ আমি শুনি ভুলে যাই আল্লাহনী বলেন তোমার চাদরটা বিছিয়ে দাও আল্লাহ নবী দোয়া করে দিলেন আর ওই চাদরটা গায়ের মধ্যে মেখে যেতে বললেন আবু হর বলেন রসুল্লাহামের এই কাজ করার পরে আমি যার শুনেছি কোনোদিন তা ভুলি নাই সুফহানের ভান্ডার আমাদের কাছে তিনি উপহার করে গেছেন মরে গিয়েছেন প্রায় আটশো সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন এই জন্য তিনি রাসুল্লাহ থেকে এতগুলি হাদিস তিনি আমাদেরকে উপহার দিয়ে গেলেন তিনি ঊনষাট হিজড়িতে মদিনায় এই দুনিয়ার মায়া ছেড়ে গমন করেন এবং বাকি উল্লার কাদ মদিনার যে কবরস্থান সমাধি করা হয় সবগুলি তার অনুবাদ আমরা শিখিনি আবু হরেরা রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সাগরের পানি সম্পর্কে সমুদ্রের পানি সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো যে এই সমুদ্রের পানি এটাকে আমরা খেতে পারবো এটা দিয়ে কি আমরা পবিত্রতা অর্জন করতে পারবো এ দিয়ে আমরা পাক করতে পারব কারণ একদল কিছু সাহাবি তারা এই সাগরে বা শিকারের বা তাদের কাজের জন্যে সাগরে যখন যেতেন পানি থাকতো স্বল্প এই পানি যদি শেষ হয়ে যায় তাহলে সাগরের পানি দিয়ে পবিত্রতা ইত্যাদি ইত্যাদি অর্জন করতে পারবেন কিনা না তার কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি চমৎকার করে বললেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লাম হোয়াত্তা হুর মা ও সাগরের পানি পবিত্র যদি আমরা দেখি সাগরের হয়তো পানির রঙ পরিবর্তন হতে পারে সাগরের পানি হয়তো লবণক্ত মনে রাখতে লবণটাও তো পানি থেকেই এই সাগরের পানি পবিত্র এখানে কোনো সন্ধের অবকাশ নেই যে সাগরের পানি লবণক্ত হওয়ার কারণে বা এর রঙ পরিবর্তন হয়ে যাওয়ার কারণে এটা অপবিত্র হয়ে যেতে পারে এই জন্যে সমুদ্রের পানি পবিত্র যার মাধ্যমে আমরা উজু করতে পারি গোসল করতে পারি আমাদের কাপড় আমরা যে কোনো প্রয়োজনই একে আমরা ব্যবহার করতে পারি এখানে শুধু পানি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু হাবিব মোহাম্মদুরসুল্লাহ শান্তির দূত রাহমতুল্লাহ আলমিন তিনি প্রশ্ন না করলেও আর একটা উত্তর দিয়ে দিলেন বললেন হেই লো মাই তা তো আরে সাগরের মৃত্যু পশু তোমাদের জন্যে কি হালাল অর্থাৎ এই সমুদ্রে বা পানিতে যে সমস্ত পশু বসবাস করে মাছ হোক বা অন্য অন্য যত মাছ ছাড়া অন্য যত পশু যেগুলি তারা পানিতেই বসবাস করে এ সমস্ত পশু যদি মারাও যায় তাহলে তোমাদের জন্য সেটা খাওয়া হয়ে গেল। এই হাদিসটি ইমাম ইমনা হাজার রহমতুল্লাহ বলেন আখরা জাহু আর বা এই হাদিসটি চার জনে বর্ণনা করেছেন চারজন বলতে আমরা বলেছিলাম কাকে বোঝাবে সুনান গ্রন্থের যে চারজন ইমাম ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা এবং ইমাম আবু দাউদ এই চারজনে জনে এই হাদিসটি তাদের স স গ্রন্থে কি করেছেন বর্ণনা করেছেন এছাড়া আর কে ওইবন আবি সাহিবা ইবন আবি সাইবা মুসল্লফ ইবন আবি সাহেব তার গ্রন্থে তিনি হাদিসটি বর্ণনা করেছেন অল্লাহুদুল্লাহ এইখানের যে শব্দগুলি এগুলি কিন্তু ইমাম ইবনুল সাহিবার শব্দ হুবাও শব্দ ওই গ্রন্থে এইভাবে বর্ণিত হয়েছে অসাহা উবনু খোজাইমা হাদিসটিকে সহি বলেছেন ইবনু খোজাইমা রহমতুল্লাহ আলাই মহামান চারজন বড় ইমাম ইমাম আবাউ হানিফা রহমতুল্লাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম আহমদুল্হাম রহমতুল্লাহ যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এই চারজন ইমামের মধ্যে তিনজন ইমাম এই হাদিসটিকে তাদের শশক গ্রন্থে বর্ণনা করেছেন হাদিসটি বিশুদ্ধ এজন্য আমরা থেকে জানতে পারলাম যে সাগরের পানি এটা পবিত্র এর দ্বারা এবং এর যে সমস্ত সাগরে জীব জন্তু মাছ বসবাস করে এগুলি আমাদের জন্য খাওয়া হালাল সেটা জীবিত হোক আর মৃত্যু হোক এটাই আমরা হাদিস থেকে জানতে পারলাম বন্ধুগণ ইতিমধ্যে আমরা পলুল মারামের একটা হাদিস কিন্তু জানতে পেরেছি তিনি আহমেদ আবু বওনা করছেন। তিনি আনহু একজন মুফতি ছিলেন তার থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে হাদিস গ্রন্থগুলিতে আবু সঈদ খুদ্ আনহু যার নাম ছিল সাদুব মালিক বিন সেনানি অর্থাৎ আনসারি সাহাবি ছিলেন তার থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল আলী ও বলেছেন ইন্দল পানি পবিত্র সেই এই পানিকে কোন কিছুই না পাক করতে পারে না অপবিত্র করতে পারে না পানির মূল আসল হচ্ছে কি পবিত্র কাজে একে অপবিত্র করতে পারে না বন্ধুগণ এ হানিস থেকে আমরা জানতে পারতেছি যে পানি পবিত্র কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না এটাই কিন্তু আমরা বাজ্যত বুঝতে পারতেছি কিন্তু আমাদের জানতে হবে যে একটি হাদিস আর একটি হাদিসের কিন্তু বর্ণনা করে দেয় এতে কি বোঝানো হয়েছে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয় যেমন কোরআনের একটি আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয় বুঝিয়ে দেয় ঠিক একটি হাদিস আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সুন্দর করে বুঝিয়ে দেয় বন্ধুগণ এই হাদিসের মধ্যে আমরা যে বুঝতে পাচ্ছি যে যে কোনো পানি। এটা অপবিত্র হতে পারে না এমন কথাটা কিন্তু নয় বরং পানির দুইটা অবস্থা একটা কম পানি আর একটা হল বেশি পানি কম এবং বেশির জানার আমাদেরকে একটা পদ্ধতি সৈয়ত এ মোহাম্মদী মোহাম্মদুর রসুল্লা সালসাল্লাম আমাদেরকে দাহান করেছেন আর সেটা হলো বেশি পানি যদি হয় কুল্লাতাইন যে হাদিসটি পরবর্তীতে আসবে কুল্লাতাইন এবং এর চেয়ে অতিরিক্ত পানি আর কুল্লাতাইন হলো দুইশো সাতাশ কিলো গ্রাম বা কেজি বা লিটার পানি দুইশো সাতাশ গ্রাম সাতাশ কেজি অথবা লিটার পানি যদি হয় তাহলে তাকে বলবো বেশি পানি আর এর চাইতে যদি কম পানি হয় তাহলে বুঝতে হবে পানিটা কম তাহলে ইসলাম আমাদের জন্য সুন্দর একটা নীতিমালা বেঁধে দিয়েছেন দুই কুল্লা যেটা আমরা পরে বল দুই কুল্লা বলতে কুল্লা মানে দুই মটক বা বড় বড়। মটক যেখানে আগের যুগে মানুষ পানি রাখতো চাউল রাখত ধান রাখতো তো মদিনার কুল্লা বড় বড় হতো দুই কুল্লা মিলে বর্তমান লিটারের বা কেজির মাপে আপনার ২২৭ কেজি বা লিটার পানি হয় ২২৭ লিটার পানি এটা বেশি পানি আর এর চেয়ে কম যদি একশো টাকা হয় এটা হলো কম পানি তাহলে আসুন এখানে আমরা বিষয়টাকে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করে। যদি পানি কম হয় আর ওই পানিতে যদি কোনো অপবিত্র বস্তু পড়ে যায় তাহলে ওই পানিটা অপবিত্র পানি বলে গণ্য করা হবে তাহলে এখানে পানি অপবিত্র হয় না বেশি পানি বেশি পানির মধ্যে যদি কোনো অপবিত্র রক্ত বা পেশাব বা পায়খানা বা যেগুলি না পাক জিনিস অপবিত্র পড়ে যায় আর পানিটা যদি কম হয় দুইশো সাতাশ লিটারের কম হয় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পানিটা অপবিত্র হয়ে গেল আর যদি এই পানিটা বেশি হয় অর্থাৎ দুইশো লিটার বাইর এর অতিরিক্ত আর এর মধ্যে যদি অপবিত্র কোনো বস্তু পড়ে যায় তাহলে এটা অপবিত্র হয়েছে কখন আমরা বুঝব যতক্ষণ পর্যন্ত এই পানির রং এর গন্ধ এবং এর স্বাদ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানি অপবিত্র হবে না বেশি পানি যদি হয় এর মধ্যে নাপক বস্তু পড়ে যায় ততক্ষণ নাপাক বা অপবিত্র বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই পানির রং পরিবর্তন না হয়ে যাবে বায়ের স্বাদ নষ্ট না হয়ে যাবে বায়ের পানির মধ্যে যে তার যে একটা গন্ধ পরিবর্তন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই পানি অপবিত্র হবে না কাজেই অনেক সময় দেখা যায় পুকুর চতুর্দিক দিয়ে গাছ লাগারে রয়েছে আম জাম গাছ লিচু গাছ আর এই গাছের পাতাগুলি পড়ে পড়ে ওই পানির রং পরিবর্তন হয়ে গেছে পানিটা সেটা কম হোক বা বেশি হোক এই জন্য যে পানিটা অপবিত্র হয়ে যাবে এ কথা কিন্তু বলা যাবে না বরং ওই পানি রং পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ পবিত্র জিনিস পরে যদি রং পরিবর্তন হয়ে যায় যেরকম দুধ যদি পানির মধ্যে দুধ পড়ে যায় তাহলে কি রঙ পরিবর্তন হওয়ার কারণে ওই দুধটা কি বলবো নাপাক বা অপবিত্র কখনই বলবো না বরং সেটা পবিত্র তাহলে আমরা একটা নীতিমালা পেয়ে গেলাম কোম্পানির মধ্যে অপবিত্র বস্তু পড়লে সেটা অপবিত্র হয়ে যায় আর বেশি পানি দুইশো সাতাশ লিটার বাইর অতিরিক্ত যদি হয় এর মধ্যে কোনো নাপাক বস্তু পড়ে যায় এবং তার স্বাদে তার রঙে তার গন্ধে যদি পরিবর্তন ঘটে তাহলেই সেটা নাপাক আর না হলে সেটা পবিত্র মনে রাখতে হবে এই যে রং পরিবর্তন স্বাদ পরিবর্তন গন্ধ পরিবর্তন إذن الله نبي عليه الصلاة والسلام أما درك ندوشنا دي تين نمبر حديثي بول حديثي ابن حضر رحمة الله بولين وأن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الماء لا ينجسه شيء إلا ما غلب على ريحه وطعمه ولونه أخرج ابن ماذا وضعف أبو هاتم وللبيحك الماء تهورن ইন তিন নম্বর হাদিসে আল্লাহ নবী আলিসাল আমাদেরকে বলে দিচ্ছেন যে পানিকে কোন কিছুই পরিবর্তন করতে পারে না নাপাক করতে পারে না অপবিত্র করতে পারে না যত পর্যন্ত তার রং তার স্বাদ এবং তার গন্ধের মধ্যে পরিবর্তন না আসে হাদিসটি এম বিভিন্ন মাজাবর্ণা করেছেন আবু হাতে মাদিসটিকে জয়ীফ দুর্বল বলেছেন হিমামি বরণা ইসলাম মা ও তরুণ ইল্লা সবদের শুধু পরিবর্তন কিন্তু অর্থ একই যদি নাপাক বস্তু পড়ে যায় তাহলে ওই পানিটা অপবিত্র হয়ে যায় এই হাদিসটি মহাদৃষ্ণে ক্রামদের নিকটে বর্ণনা ক্ষেত্রে যদিও দুর্বল হাদিস কিন্তু তিন প্রকার একটা সই হাদিস যেটা গ্রহণযোগ্য সেটাকে আমরা বিশুদ্ধভাবে রাশুল হাদিস বলে প্রমাণিত হয়েছে আর একটা হলো কি শহীর চাইতে একটু নিম্নমানের যেটাকে হাসান হারিস বলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য আমলের যোগ্য আবার কিছু হারিস আছে জৈব মানে দুর্বল রাসুলের হাদিস বলে সুসাব্যস্ত হয় নাই এটা হলো জৈব দুর্বল হাদিস এই হাদিসের ক্ষেত্রে ওলামাগুণ পন্ডিত গুণ মহাদিসগুন বলছে হাদিসটি দুর্বল তবে ইমাম ইবনুল মন্দির বলেন যে যদিও হাদিসটি দুর্বল তথাপিও ইজমা হয়েছে ঐক্য হয়েছে হাদিসের অর্থের উপরে আজকের মতো এখানে বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত একশো বারো নম্বর সুরা নম্বর এক থেকে চার্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বীয় আল্লাহ আল্লাহ এবং কারো মুখাপেক্ষী আহাদ এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইলে কোরআন উদ্ধার তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নগজি সাল্লাহ সাল্লাম বলেছেন